দু নালি উৎসিউ নুরি صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازن إلى يوم القيامة وصدق رسوله النبي الكريم হজরতালাই সইব আলাই সালামের মেয়ে বিয়ে করে রোয়ানা হয়েছে মিশরে আসতেছে বেগম সাহেবকে নিয়ে রাস্তার গেরি পথে রওানা হয়েছেন পাহাড়ের চিপা দিয়া হঠাৎ করে রাত্রে অন্ধকার টেপ টেপ বৃষ্টি পরে রাস্তাও গেছে কোনো নাই বেগম সাহেব নাই, হঠাৎ করে দেখে পাহাড়ের নিকটে কি যেন একটু আলুর মতো দেখা যায় দেখা স্বাতি সঙ্গীদের বেগম সাহেবকে বলছেন তোমরা এখানে একটু ওয়াইট করো আমি একটু যায়া দেখি আগুনের সন্ধান পাই কিনা রাস্তার সন্ধান পাই কিনা কোন আলুর ব্যবস্থা হয় কিনা আল্লাহ করে লাভ কি বেগম সাহেবকে বসায় রেখে আসছি একটু আগুন দরকার কতগুলি বন গাছের পাতা একত্রিত করে গেছে আগুন লাগাইতে যেই কাছে গেছে দেখে গাছ সহ আগুনটা পেছনের দিকে যাইতে আরম্ভ করছে উনি ভই পাইয়া পেছনের দিকে আসছে দেখে আগুনটা গাছ সহ সামনের দিকে আসতেছে ওই মুহূর্তে আল্লাহ পাক মুামকে ডাক মুসা দিস আনা রব এসামি রব কেমন রব আমি ফেরও তোমাকে দুনিয়ায় থাকতে দেবে না তুমি এক মুসার জন্য সত্তর হাজার কে ফের হত্যা করেছে মূষা আমি রব, কেমন রব তোমাকে কেমন ভাবে লালন পালন করেছি আল্লাহ বলেন মূষা আমি তোমার মার কাছে নাজিল করেছি পালা উম্মি মূষা মুসার মার কাছে আমি উভিনাজ করেছি এ মুসার মা কুলে আবার ফিরিয়া দেব বই রা সালামের মা যখন ফেরাউনের জন্য যখন তার ভয় হয়ে গেল যে বাচ্চাটাকে মেরে ফেলবে একটা বাক্স বানায় দিসে সাগরে বাসায়া মার মন বাক্সের ভিতরে বাচ্চাকে সাগরে বাসায় দিলে মানে বোন সাগরের পারে পারে যাইতেছে কিছুক্ষণ পরে দেখে ফেরাউনের বাড়ির গাড়ে যায় লাগতেছে ফেরাউনের বাড়ির পুলিশ বাহিনী দেখছে দেখা যায় সার রে কয় সার মনে হয় কোন একটা বুম টুমাইতেছে আল্লা বুধ রে আমার রাজত্ব শেষ করবে মনে হয় কোনো মায়ের ঘরে জন্ম হয়েছে তারপরে আমার ভয়েটাকে পানিতে বাসাইয়া দিছে তাড়াতাড়ি অস্ত্রটা কয়ে আক্ষনি শেষ করে দিই আসিয়া ইসে ফেরাউন ডে দিয়ে সরাইছে সরায়া। মুসা আলা সালামের চেহারাটা দেখছে আমার আল্লাহ বলেন মুসা তোমার চেহারার ভিতরে আমি আল্লাহ মায়া মোহব্বত ঢাইলা দিয়েছি আসিয়ার মায়া লেগে গেছে আসিয়া ফেরা উন্ডে ডাক ডে কয় তুমি কি আটকুরা খামাখা তোমার বাচ্চাকে চাও নেই তো এই কারণে তুমি বাচ্চার মর্ম কি বুঝবা এত সুন্দর চেহারার বাচ্চাটা তুমি কেউ তোমার রাজত্ব ধ্বংস করবে এত বড় রাজপ্রসাদ তোমার এত অটালিকা এইগুলির উত্তরাধিকার কে হবে ভবিষ্যতে মালিক কে হবে সুতরাং এইটা বাচ্চারা আমরা লালন পালন করে ভবিষ্যতে তোমার ওয়ারেস বানাবো তোমার উত্তরাধিকার বানাবো কেরাউন ওইটাকে আসিয়া তোমার লোকের আর ভাবলাম এবার বাচ্চা লালন পালন করবে ফেরাউনের বাচ্চাটাকে দুধ পান করাই যেই মা লালন করবে মাস গেলে দশ হাজার টাকা বেতন বৎসরে তিন চারটা বোনাস তারপরে থাকা খাওয়া সব লি হলান করে দিল সমস্ত রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের মহিলারা সব জায়গা ধরছে লাইন দুধ পান করাইবার জন্য মুসালাইসালাম নবী যার তার দুধ খাইব কুলে নিয়া স্থানের মধ্যে লাগা মুসা টুট খুলেও না সকলের পরীক্ষা শেষ এবার দেখতেছে আস্তে আস্তে করে সামনে যায় আমার কাছে একটা মায়া লোক আছি যেই মায়া লোকের দুধ দেখছি সব বাচ্চারাই খায় আসিয়া উঠে এত তাড়াতাড়ি যাইনি আসো জলদি বলে আমি যায়া দেখতে পারি মায়া লোকটা পর্দা নিশিন পর্দার ভিতরে তাকে বাইরে কোথাও যায় না যায়া দেখি বইলা আসে কিনা আল্লাহ বলেছে। তোমার সন্তানকে দেবে বলে মাগ আল্লাহ মনে হয় তোমার জন্য দরজা খুলে দিয়েছেন আসো মা নিজের বাপ ভঙ্গিমা দেখানো যাবে না মাগ কোন অবস্থাতেই বোঝানো যাবে না সেটা তোমার সন্তান दरजा खुले हजरतम गे फून बाड़ीतेच्छा टाइम कार कूले गल्ला कार कूले फिर दीब যে স্থনের মধ্যে লাগাইছে মুসা কটকট করে পান করতে আরম্ভ করছে মা এসি টাকা বেতন বৎসরে তিন চারটা বোনাস জামা কাপড় থাকা খাওয়া যাবতীয় সবকিছু ফিরি মুসা আলাহিসের মা কো যে আমার সংসার আছে বালবাচ্চা আছে আমার সদ্য গোষ্ঠী মায়ালোক জীবন ও চাকরি করে নাই। দুধ পান করেছে বল দি বাচ্চাটা কি করে লালন পালন করি মুসার মা ডাক একটা পন্থা ছিল আমার কাছে তোমার কুবুল হবে না বলে সেটা কি বিছানা নাই আমি যেইভাবে তাকে এইভাবে লালন পালন করব। সাবধান মাস গেলে বেতনটা আর বোনাসটা সুযোগ সুবিধা যা দেওয়ার সব আমার বাড়িতে পাঠাইবা আসিয়া উত্তেক দুধ খায় না তোমারটা যখন খাইছে কি আর করা বাচ্চারা তো ফালুন লাগবো ঠিক আছে নিয়ে যাও আতা আনা রব্বুক হে মোসামি রব কেমন রব আসিয়া ফেরাউন তোমাকে দুনিয়ায় থাকতে দেবে না আমি আল্লাহ আলামিন। আসিয়ার দিলের ভিতরে রহম ঢুকাইয়া দিয়া তুমি আল্লাপাক মূষার সাথে দ্বারাই মুসা শুনতেছে বিরক্ত হয়ে গেছেন নাকি পালান মখল না লাইক ইন্ন কিলুয় দিল মুকদ্দি তো ও অনকু ফি ও আপি মাল জি ইতি পিহা লে তু জ খালি শুনে আর আল্লাপ খালি বলতেছে উত্তর দেওয়ার মতো কিছু নাই কারণ আল্লাহ কিছু জিগে উত্তর দিবে বুঝেন না কারবার হঠাৎ করে আল্লাহ জিজ্ঞাস করতেছে মূসা সালামকে মা তিলক মিনি মসা হে মূসা হাতিকি আল্লাহ রব নবী মোহাম্মদ হে আপনি আমার দরবারে আগমন করেছেন আপনার পৃথিবীতে যত উম্মত পৃথিবীতে আসবে দৈনিক পাঁচ বার মোলাকাতের সুযোগ দিলাম কয়বার তু মে রাজিন নামাজ মমিনের জন্য মেহারাজ আল্লাহ একবার করে দাঁড়াইলেন কথা সালাম মনে মনে ভাবতেছে যে সুযোগ যখন পাইছি বালা করে উত্তর দিতেই গোলাহ অনেক সময় টেক লাগাই অনেক সময় বকরি রে ফাতা ভাই রাখাই আরো অনেক কাজকর্ম করি আল্লাহ এত গুলি জি গেছিল মূস সালাম রা আল্লাহ ডাক দেখো মূসা বাড়ির একটু মাটির মধ্যে সার কালা আল কি মাড়িত সার ফাহা যে মাটির মধ্যে সারছে বিরাট বড় সাপ সত্তর গজ লম্বা উড়ের মতো বডি সুবান আল্লাহ কইবেন না উপরের দিকে ফোনা দুইরা যখন পেছনের দিকে দূর আল্লাহ ডাক দেয়া কয় কালা ল বই পায় না কালা খুহা ও দুহা সিরতা বই পায় না ধরো আমি যেই লাঠি আবার সেই লাঠি বানায় দেব আল্লাহ পাক বানাই দিছেন লাঠি একটা লাঠি আল্লাহ হাতে আমাদের দেশে অনেক লোকজন বেশি সন্ত্রাসী যদি হয় আল্লাফালাফি একটু বেশি করে মানুষ ডাক দিয়া কেন বলে বাইরে গেছো কিন্তু আমার আল্লাহ ফেরাউন সম্পর্কে বেশি বাইরে গেছে সোহান আল্লাহ কর জোরে কন সোহান একটা লাঠি আল্লাহ হাতি দিয়ে কাছে। এক লাঠির তারা আল্লাহ পাক ফেরাউনকে সাহস্তা করে দিয়েছে ঠিক না ঠিক লাঠি মুসলমানের হাতে রাখা সুন্নত ঠিক কিনা লাঠি হাতে রাখা কি লাঠি কিন্তু হজরত আবদুল্লাহ জাহাজ যুদ্ধ করতে করতে তলোয়ার বেঙ্গে গেছে রাসুলের দরবারে যাইয়া বলছে উজুর তলোয়ার বেঙ্গে গেছে তাড়াতাড়ি একটা তলোয়ার দেন কি দিয়া যুদ্ধ করব। কাফেরের থেকে ফিরে এসেছি শুরু করেছেন। হঠাৎ করে দেখে যুদ্ধের ময়দানে তোমাকে যুদ্ধ করতে হবে আল্লাহর কুদুর বোঝা যায় না ওই ডাল আল্লাহ তলোয়ারে পরিণত করে দিয়েছেন মুসলমান আইন বেকার জোরে বলেন কার মুসলমান বেকার কারণ যারা নারী নীতিমালা তৈরি করে এরা কোন দরজার মুসলমান মুসলমান আইন মানবেকার মুসলমান ঘোষণা করেছেন লিজ্জাকারি মিসল সাইন এক বাবার ছেলে যতটুক পাবে দুই বইন পাবে তার সমান ঠিক না ঠিক দুই বইনে যতটুকু পাবে ठगए फेल सम अदिकार नामे नारी नीतिमला प्रस्तुत कर समान अधिकार बाबार सम्पदे समान पाईलम ঘোষণা করেছেন যার করে মেয়ে সন্তান জন্মগ্রহণ হবে সেই মা বাবার জন্যে আল্লাহর জান্নাত জান্নাতের ঘোষণা দিয়ে মেয়েদের দাম বাড়াইছে না কমাইছে জোরে বলতে হবে বাড়াইছে না কমাইছে আসার সময় খালি হাতে আসবে না কিছু নিয়ে আইসো আপনার মেয়ে আপনার ছেলে আপনি যখন ডাকা শহর থেকে বেড়াইয়া বাড়িতে আসছেন আইসা গেট দিয়ে ডুকার পরে ছেলে মেয়েরা আব্বু আইসের এরকম ভাবে দৌড়ে যায় না। ধরার পরে যদি আপনার হাতে কিছু না থাকে মিষ্টি গরের মধ্যে তুমি কিছু হাতি করে নিয়ে আসবে এবার তোমার ছেলেও আছে মেয়েও আছে ছেলে আসছে সামনে মেয়েও আসছে সামনে রাসুল মেয়েদের সম্মান বাড়াইতে যায় বলেছেন সর্বপ্রথম হাদিয়াটা মেয়ের হাতে উঠাইয়া দেবে কার হাতে এর সবচেয়ে বেশি আদুর করেছেন সুবাহ আমার ভাইরা হুজুরাক্তম সালামাই এখানে আছে আপনারা সাক্ষী দেবেন আমার রাসুল হজরত খাদিজাতুর কুবুরাকে বলোবাসতেন কিনা আল্লাহ নবী দ্বিতীয় কোন বিয়ে করেন নাই আল্লাহ রাসুল যাকে ভালোবাসে রাসুল উল্লাহ সাল্লাম যাকে বেশি মহব্বত করে তাকে তো আল্লাহ ভালোবাসে ঠিক না বে ঠিক একদিন বসা আছেন তবে খাদিজা আপনার দরবারে আসলে একটা সুসম্বাদ শোনাই দিবেন হুজুর বলেন জিব্রাইল কি বলে আল্লাহ পাক আজকে খাদিজাকে সালাম জানিয়েছেন আল্লাহুলের ভালোবাসা থাকলে না না থাকলে হজরতে মাজার আমার বাইরা আল্লাহ রে নবী হজরতে আয়েশা খুজরার ভিতরে একদিন ঘুমাই আছে। হঠাৎ করে আয়সা গুম বাঙ্গার পরে দেখে আল্লাহ নবী বিছানার মধ্যে নাই হজরত এশা মনে মনে ভাবতে শুরু করেছেন রাসুল গেল কোথায় আল্লাহরে নবী হাত তুলে আল্লাহ করে হজরত আয়সা বলেন আমি যাইয়া রাসুলের পাশে বসে মনাজাতে শরিক হয়ে গেলাম একটু পরে শুনি আল্লাহরে নবী চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে বলতে শুরু করেছেন হেগো আল্লাহ কঠিনে যেদিন বাবা তার ছেলেকে হার ফেলবে মেয়ে তার মা ফেলবে। ওই স্বামী খবর থাকবে না আমি খাদিজাতুল তুল কুবুরার কথা বলিয়া ওই কঠিন ময়দানে যেন আমি খাদিজাকে না যাই মনাজাত শেষ হয়ে যাওয়ার পরে হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা রাসুল কে জিজ্ঞাস করেছেন রাসুল ২৫ বৎসর বয়সে আপনি বলেছেন কোন দিন খাদিজা সম্পর্কে কোন মন্তব্য করবে না কারণ তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী খাদিজা আমার ওই দিনের স্ত্রী যেদিনে মক্কার জমিনে আমার মাতা না আমাকে একটু খাদিজা সম্পর্কে শোনান আল্লাহ রসুল বলেছে শোন গভীর রাত্রের বেলা আমি যখন কোথাও বাহিরে যাইতাম দিনের দাওয়াত দিয়ে বাহিরের কাজকর্ম সেরে দরজাটা খুলে যাইতো আমি জিজ্ঞাসা করেছিলাম খাদিজা যতদিনে গেলাম দিন ভিতরে আসার জন্য দরজায় দাঁড়াইয়া ডাকা ডাকি করতে হয় না খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা চোখের পানি ছেড়ে সাথে বৌছিলাম আয়েশা সিদ্দিকা রাসুল সাল সাল্লাম সর্বকনিষ্ঠ স্ত্রী ছিল আয়েশার সাথে রাসুলের মহব্বত ছিল জিন্দিগির শুধু একটা বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই শুনবেন আহ তুমি তো মনে চাই একটু বিনোদন করতে আমার সাথে একটু হাসি মজাক করতে হ্যাশা সময় দিতে পারি না নবু দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ইমামতির দায়িত্ব পালন করে বিভিন্ন দায়িত্বের কারণে সময় দিতে পারি না সকলে আসে আস একটু বিনোদন করা যায় স্বাস্থ্য বোন মামতো বোন নিয়ে তো সিনেমা দেখা যায় হাজার আমাকে নিয়ে বের হয়ে গেছে দুইজন হাতে ধরে হাঁটতে শুরু করলাম শুনে একটু পরে আল্লাহ নাক রাস্তাঘাট ফাঁকা সকল দেয় দুইজনে মিলে একটু দূর দেয় দেখি কে আগে যাইতে পারে হাজরত আয়সা বলেন আল্লারে নবী একত্রিত হয়ে দুইজনে মিলে দূর দিলাম আমি নবীর আগে চলে গেছি এরা চুল পেছনে গেছে আসু দেখি আজকেও সকলে ঘুমে আস ওই দিনের মতো আজকেও তোমাকে নিয়ে একটু বিনোদন করি হজরত আয়েশা বলেন আমাকে নিয়ে বের হয়ে যাওয়ার পরে রসুল ডাক দিয়া বলেছেন আয়সা ওই দিনের মতো আজকে চলো দেখি একটু দূর প্রতিযোগিতা করি আমি রাসুলের পেছনে পরে গেছি আল্লাহ নবী আগে যাইয়া আয়সার দিকে পেছনের দিকে ফিরে ডাক দিয়া বলেছেন হে আয়সা ওই দিনের জবাবটা তোমার দিয়ে দিলাম আমার বাইরা হাকিমুল নাই বেগম সাহেব রাস্তা। উনি খাদেম খুদামারাও কেউ সাথে নাই এক জায়গায় দাওয়াত খাইতে যাচ্ছেন পারিবারিক দাওয়াত হাকিমুল উম্মদানবির আলাই বেগম সাহেবকে ডাক দিয়ে বলেন বেগম নবীরতির উপরে तब एक पज के चलो दुजने मिले दूर प्रतिजोगी करीरा कथा सामने चाहिए করে রাসুলের মেয়ে ফাতেমা সম্পর্কে রাসুল ঘোষণা করেছেন ঠিক না ঠিক এই ঘোষণা করে মেয়েদের দাম বাড়াইছে না কমাইছে জোরে বলেন বাড়াইছে না কমাইছে আল্লাহর নবী এই ইশারা করেছেন হে উমতেরা আমি আমার মেয়েকে এবার আসুন কুরআন বলছে লিজ্জাকারি মিস মেয়ে পাবে বায়ের অর্ধেক দুই মেয়ে যতটুক পাবে এক ছেলে ততটুক পাবে এর দ্বারা কি আল্লাহ ইনসাফ করেছেন হর নিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো এবার মেয়ে যখন স্বামীর বাড়িতে গেছে এক সপ্তাহ পরে তার ডায়রিয়া হয়েছে ডায়রিয়া হওয়ার পরে হাসপাতালে ভর্তি করে স্বামী তাকে বলছেন দেখো তোমাকে আমি মোহর দিয়ে বিয়ে করছি তোমার মহরের টাকাটা সবটাই তোমার কাছে রয়ে গেছে সুতরাং এখন চিকিৎসা খরচ যেটা হবে এটা তোমার মহরের টাকার থেকে কইরোসা চিকিৎসার খরচ দেওয়ার দায়িত্ব কার জামা কাপড় ছিঁড়ে গেলে দেওয়ার দায়িত্ব কার খাওয়া পরা বরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার মহরের টাকাটা গেল কই ভালো করে বুঝছেন এক নম্বরে মেয়ে পাইল স্বামীরই কাছ থেকে মহর নম্বরে পাইলো বাবার থেকে ঠিক না ঠিক বলেন কিনা এবার বাবা এনতে পরে বাবার জন্য যদি কিছু খরচ করতে হয় মেয়ে করবে না ছেলে জোরে বলেন মেয়ে না ছেলে এবার আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াইতে হবে এই মেহমানদারি করবেন মেয়ে না ছেলে এবার মেয়ে যে বিয়ে দিছে বোনের জামায় কয়েকদিন পরপর মেহমান বন্ধু বান্ধব নিয়ে গর্ব করে আইসা সুবন্ধি সালার বাড়িতে বেড়াবেন এই মেহমানদারিটা করবেন কে বৎসরে একবার তালই মাওই ওই শুশুর সহ তারপরে বুনরে বাগনা বাগ্নি সবাইরে রে জামা কাপড় দিতে হবে সেই দায়িত্ব পালন করল কে আমার বাড়ির প্রতি বছর আম কাটালের সময় বোনের জামারে বাড়িতে আম কাঁটাল করে এনে পালন করলো কে আমার বাড়ির সৈ্য গোষ্ঠীর যাবতীয় সবকিছুর দায়ী দায়িত্ব পালন করলো ভাই আর বোন বাবার সম্পদ পাওয়ার পরে এক টাকা খরচের দায়িত্ব আল্লাহ পাক দেয় নাই আল্লাহকে বে ইনসাফ করেছেন জুড়ে পাইলো বাবার যদি সম্পদ থাকে বোন মালিক হয় কিনা মার সম্পদ থাকলে এবার মা মারা যাওয়ার পরে খতম পরাইব কে যে মে মাদ্রাসায় মার জন্য পাঁচ টাকা দান করতে হবে সেটা করবো কে আলিমুলামে হাদিয়া দিয়া দোয়া চাই তুই সেটা কে যাবতীয় সবকিছু করল ছেলে মার সম্পদ থেকে মেয়ে টাকা মোহর দিয়ে বিয়ে করলো যেই ছেলে তাকে মানে বরণ পোষণ দিল যাবতীয় সবকিছু দিল এই স্বামীর যদি সম্পদ সেই সম্পদের অধিকার মেয়ে হয় কিনা এই সম্পদের অধিকার স্ত্রী হয় কিনা জায়গা নাই মেয়ে জিতল না ছেলে জিতলো আরো জোরে বলেন মেয়ে জিতল না ছেলে জিতলো আমার ভাইরা আজকে যারা নারী অধিকারের নামে সমান অধিকারের নামে নারী নীতিমালা তৈরি করেছে ঠকাইতে চাই এই ঠক বাংলাদেশের কোনো মহিলারা মেনে নেবে না সৎকার নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ঠিক না বে ঠিক আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের দরবারে খাটি ইসলামের দেশ বলে পরিচিত ঠিক কিনা রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকলেও সামাজিকভাবে মুসলমানেরা ইসলামকে মানে ঠিক না বেটি আমার এই বাংলাদেশে আমি পরিষ্কার বাংলার মাটিতে টিকতে পারে নাই ঠিকা তসলিমা নাসরিন বাংলাদেশে আসে না গেছে আমার ভাইরা গত বছর পত্রপত্রিকা আপনারা দেখেছেন তসলিমা নাসলিনের আমার বাইরা বাংলাদেশে আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে বলেছিল জানা যা এবং কাফন দফন তার হয় নাই ঠিক না বেঠিক আজকেও যারা ইসলামের বিরুদ্ধে বলে আমি পরিষ্কার বলতে চাই বাংলার মাটিতে তার জায়গা হবে না উপদেষ্টা পরিষদ থেকে তাকে বরখাস্ত করতে হবে কে কেড়ে দিয়েছেন হাত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলি জানাই সরকারের প্যানেলে এ এদেশের মুসলমানরা মেনে নেবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই কোরআনের সরাসরি বিরোধিতা করে এই বাংলার মাটিতে কেউ মুসলমানদের সাহায্য করে আল্লাহ ঠিক না বে ঠিক বদরে কে সাহায্য করেছেন ওহুদে কে সাহায্য করেছেন খন্দকে কে সাহায্য করেছেন দিক থেকে মুসলমান দুর্বল হতে পারে কিন্তু আল্লাহর শক্তির সাথে টিকতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই আছে কোন শক্তি আছে শক্তি যদি একটা সার্টিফিকেট অর্জন করতে পারো তোমাদের নামের সাথে যদি ইমানদার লাগাইতে পারো গোটা পৃথিবী তোমার সাথে পারবে না এ বলেছেন আল্লাহ বলেছেন একটা লাঠি বলছেন বৃহৎ শক্তি ফেরাউনের কাছে যাও। ফেরাউন লাঠির আগাতে শেষ হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বলতেছিলাম ছিলাম হজরতলা সাল্লাম কথা বলেছেন কার সাথে আল্লাহরে দেখছে দেখে নাই আল্লাহ পাককে মুসা আলাহিসাল্লাম দেখে নাই মূসা বলছেন রব্বি আরিনি আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ বলছেন লাম তারা পারবা না। আমার জিজ্ঞেস করতে চাই আল্লাহকে সরাসরি দেখা যাবে না কিন্তু আল্লাহ কুদরত দেখা যায় কিনা জোরে বলেন যাই কিনা আপনার সাড়ে তিন হাত বুড়িতে আছে না নাই কি বলেন আছে না নাই মুখের মধ্যে জিব্বা কয়টা মরিচ খাইলে নিজের বাড়ির গাছের কাঁঠাল উত্তরের গাছের কাঁঠাল রকম মজা দক্ষিণের কাটালার একরকম মজা মানুষের বানানো মিষ্টি আমি তি খাইলে রকম মজা জিলাবি খাইলে মজা ঠিক না বে ঠিক রসগোল্লা খাইবেন এক একরকম মজা খাইলে রসমলাই খাইলেকম মজা ঠিক না। মুক্তার এক রকম মজা টাঙ্গাইলের সমসম আর একরকম মজা ঠিক না বে ঠিক ফজলি আম এক একরকম মজা ল্যাংড় খাইলে অনেক রকম মজা জিব্বা কডা। আল্লাহর কুদরত আছে না না ই বলেন আছে কিনা ভাই আমার আল্লাহর কুদরত দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে ঠিক না বেটি আল্লাহ বলেন ফিরিস তারা তোমরা যাদেরকে গাড় দিয়েছা দেখছে যারা আগমন করেছে আমি রব্বুল আলমিন তাদের পেছনের সকল গুণা মাফ করে দিলাম বেজার কি বলে না সাথে লাভ হইছে না জোরে বলেন লাভ না ক্ষতি আমার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই খারাপ সাউলের দাম যদি চল্লিশ টাকা মানুষ বলাবুলি করে সাউলের বাজার বহুত খারাপ ঠিক না তেলের দাম একশো টাকা বাজার খারাপ না বলা হুম। আমি বলতে চাই আমাদের ইমানের বাজার খারাপ হয়ে গেছে ঠিক না বেঠিক ঠিক কিনা ইমান যদি ঠিক থাকতো জিনিসপত্রের দাম আল্লাহর কুদরতি হাতের দ্বারা আল্লাপ কমাই রাখতেন ঠিক না বেঠিক ইমান ঠিক নাই ঠিক কিনা আমার বাইরে আমার একজন ইমানদার কখনো কোনোদিন ঘুস খাইতে পারে না একজন ইমানদার সুত খাইতে পারে না একজন ইমানদার দুর্নীতি করতে পারে না ঠিক না বেটি হাজরত রুতাল না রাষ্ট্র লেখাপড়া করছেন কোথায় হজরতুল খতাব আমির মিন রোমান সম্রাটের দরবারে তার প্রতিনিধি দল গেছে রোমান সম্রাট জিজ্ঞাস করেছে তোমাদের যে আমির উল খলিফাতুল মুসলিম তার ডক্টরেট উপাধি কয়টা তিনি নাই। কোথায় লেখাপড়া করছেন বলে খিজুর গাছের নিচে খিজুরের সানি সে আসা রাসুলের দরবারে লেখাপড়া করেছেন দুইটা সাবজেটে কয়টা কয়টা সাবজেক্ট একটা হলো কোরআন আর একটা হলো লেখা লেখাপড়া করে উমর কোনো ডিগ্রি হাসিল করেন কি দুই গুণ বলে এক নম্বর গুণ হলো উনি জীবনে কাউকে দুকা দেয় না রোমান সম্রাট বড় বিচক্ষণ মানুষ ছিল উনি বুঝে নিয়েছেন লুকটা অত্যন্ত সৎ সৎ মানুষ কাউরে দুকা দিতে পারে না দুই নম্বর গুন কি বলে উনি নিজে কাহারো দুকা খায় না উনি দুকা খায় না, রোমান সম্রাটটা সম্পন্ন সৎ এবং যোগ্য দুই গুণে গুণান্বিত উমর আব্দুল খাতা ঠিক না বেঠিক বর্তমান আমাদের বাংলাদেশে মেম্বারির থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত যতগুলি নির্বাচনে দাঁড়ায় সবাই সৎ এবং যোগ্য ব্যাপার পত্রিকায় পুষ্টার হ্যান্ডিল সর্বপ্রথম উপরে হেডলাইন এলাকা থাকে সৎ যোগ্য সমাজ সেবক ঠিক না তিন পুষ্কনিত পাওয়া গেছে ত্রাণের তিন পুষ্কনিত পাওয়া গেছে ত্রানের বিস্কিট গড়ে তাই পড়ছে ত্রাণের চাউলের অবস্থা গড়ে তাই পড়ছে আত্মসাত করেছে সৎ এবং যোগ্য দুই গুনে গুণান্বিতর খাত্তাব খতারা জাহান শাসন করেছে তার হজরত উমর ই খাত্তাব একদিন ঘুরতে ঘুরতে গেছে পাহাড়ের পাদদেশে জঙ্গলের কিনারে যা দেখে একটা রাখাল বকরি চড়াইতেছে বকরি চিনেন তো আপনারা ছাগল সাগল চড়াইতেছে রাখাল একটা বকরি আমার দেওতো আমি দুধ দহন করে খাই রাখাল ডাক দিয়া বলেন পথিক কোথায় থেকে আসছো তুমি তুমি এতটুক জানো না যে দুধের বকরি মালিকে মাঠে সরাইতে দেয় না এটা বাড়িতে এখানে ভালে। এই জবাব শুনে দুধের বকরিটা মালিক রেখে ফেলে বকরির মালিক আমি না উমর ইবনুল খাত্তাব কো বেঠা তুই যে রাখাল বকরির মালিক না এটা তো আমিও জানি তোর একটা বকরি আমার দে আমি তোর টাকা দিয়ে দিবো তুই টাকা গুলি ফাইয়া গেলে আর মালিক রেজাই কইবে সার জঙ্গলের কিনারে গেছিলাম যেই কইসিক সায়ার হয়েছে রাখ হাল ডাক দেখ বলছ তুমি আমার মালিক এইখানে উপস্থিত নাই মালিক চায়া তাকে নাই আমার মালিকের মালিক আল্লাহ পাক দেখে দেখে যেই কথাটা বলছেন তার মানুষ যদি একজন রাগ করে তাইলে বলে না যে বরিশালের মানুষ যদি একজনের উপর একজন রাগ করে তাইলে ডাক দেখ রাখাল রাখালই থাকো তোমারে সিনার দরকার কি আমার আমি তোমারে চিনি তুমি ইমন কথা বলো মালিকেরও একবার না গেল উমরের সামনে ইমন কথা কইসি উমর আমার রাসুল বলছে উমর যে রাস্তা দিয়ে হাঁটবে এই রাস্তা দিয়ে মিস্টার ইবলি যাবে না এবার বুঝেন কারবার থাকি দফা ঠান্ডা উমরের নাম শুনলেই মদের বোতল নিয়ে আসতেছে রাত্রের বেলা দূর থেকে ডাক দেখি যে কুইসে হাতে কি ওর আর কলি যায় ফানি নাই মাথা নিচির দিকে দিয়ে আল্লাহরে ডাক দেখ আল্লাহ যার হাতে দড়া পড়ছি কাম শেষ আল্লাহ তুমি যদি আজকে উমরের হাত থেকে আমার বাছাই দো জীবনে আর মাতা উসুকুইয়া গলা শুকাই গেছে না বাঙ্গা গলায় ডাক দে আসিল মেকো দুধ দুধ যেই কইসে দুধ উম দেখে দেখি কেউ বোতলটা রান্না হাতে নিছে নিয়া তারপরে বোতলের মুখ দেখে গরম দুধ বেরিত আছে আল্লাহ আল্লা বয়ে যদি আল্লাহ করে দিতে পারে ঠিক না বে ঠিক আমার ভাইয়া হাজরত মর খাত কেমন ছিলেন দুধ হাতে ঠান্ডা নিয়ে বোতলটা খুলছে খুললে দেখে গরম দুধ বেরিতেছে যে রাষ্ট্রের ভিতরে যা হইতো উমর ইব্দুল খতাবের হাতে দোরা আধ্যাত্মিক সম্রাট ছিলেন যেখানে যা হইত সব দরাপড়া উমর ই খাত্তাব আল্লাহর আইনে দেশ শাসন করেছেন বলে রাষ্ট্রের ভিতরে কোথাও কোন দুর্নীতি নাই ঠিক না ভাবে ঠিক হজরত আলী কার্লা একটা ঘটনা মনে করছিল আমির ইবুল খতাব ওই জমানাই হজরত আলী হজরত আলী বলেন একদিন একদিনের বেলা আসি গুমের গড়ে স্বপ্নে দেখি মসজিদে নবীতে আজান হয়ে গেছে কেমনে দেখছে মনে রেখেন কিন্তু হজরতে আলী বলেন গুমের গড়ে স্বপ্নে দেখলাম মসজিদে নবীতে আজান হয়ে গেছে আজান শুনে আমি মসজিদে নবীতে নামাজ পড়তে গেলাম ফজরের নামাজ যাই দেখি আল্লা নবী মসজিদে ইমামতি করে কেমতি করে কেমনে দেখছে স্বপ্নে করেছে হাতের মধ্যে একটি ব্যাগ রাসুলকে ডাক দিয়া বলেছেন রাসুল আমার নতুন বাগানের খিজুর মুসল্লিদের মাঝে বিতরণ করে দেন আল্লাহ নবী খিজুরের ব্যাগ হাতে নিয়েছে বেগের ভিতরে থেকে খিজুরি বের করেছেন সাতটা এইভাবে বিতরণ করতে করতে যাই জিজ্ঞাস করেছেন মিয়া তোমার নাম কি হজরত আলী বলেন মনে মনে ভাবতে শুরু করলাম রাসুল জিজ্ঞাস করেছে আমাকে তোমার নাম কি আমাকে চিন্তে বলে গেল নাকি হুজুরতে হুজুরি ডেকে কি করলো সবাই রে আমার সামনে বেশি বেশি খিজুরি দিল আমার ঘরে বিবি বাচ্চা আছে বিবি হুজুরের মেয়ে তারপরে আবার নাতিনাত করে হুজুরের খুব আদরণীয় হুজুর আমার একটা খিজুরি দিল কিজুর মুখে দিয়ে আজ শুরু করলাম এমন সময় মসজিদে নবীতে আজান হয়ে গেছে সুগন্ধিতে পরিণত হয়েছে হজরতে আলী বলে নাল্লা দেওয়া খিজুর মুখে দিয়ে যে চাবাইতেছিলাম। আমার মুখে এখনো খিজুরের সাথ যায় নাই আমি দরজা দিয়ে একজন মানুষ প্রবেশ করেছে তার হাতে একটা ব্যাগ আমির মিনীনকে ডাক দিয়া বলতেছে খলিফাতুল মুসলিম আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মাঝে বিতরণ করে দেন পাঁচটা তোমার নাম কি আমার নাম এমুক নেও তুমি সাতটা তোমার নাম কি আমার নাম এমুক নেও তুমি দুইটা সর্বশেষ দয়ালি জিজ্ঞাসা করেছে মিয়া তোমার নাম কি আলীরে সিনে তো হজরতে আলী বলে নেন পরে কিছুই বলতে পারি না এবার ডাক দিয়ে বললাম আমাকে চিন্তা ভুইলা বেগের ভিতরে থেকে খিজুরি বের করে আমাকে দিয়েছেন একটা রাসুল দিছিল কয়টা হজরতে আলী বলে নাল্লারে নবী খিজুরি দেওয়ার পরে আমি তো রাসুলকে কিছুই বলতে পারি নাই এবারে যখন উমরে দিয়েছে আমি ডাক দিয়ে বললাম ভাই উমর আমার তো ঘরে বিচা আছে তুমি তো জানো আমার সামনে একাধিক দিয়ে বলে। হে আলী গুমের ঘরে যদি আল্লাহ রে নবী তোমাকে একাদি খিজুরি দিয়ে দিত আমিও এখন তোমাকে একাধিক খিজুরি দিয়ে দিতাম এই আমার হজরতে আলী স্বপ্নে যা দেখেছেন বাস্তবে উমারের কাছে তা প্রতিফলিত হয়েছে একটা মাঠের কিনারে গেছে সামনে বিরাট বড় মরুভূমি মরুভূমিরার দিকে তাকায় আসে চেহারাটা খুব খারাপ মনে হয়েছে কি যেন চিন্তা করতেছে লোকজনে সে জিজ্ঞাসা করেছে উমর কি চিন্তা ভাবনা করো এইখানে দাঁড়াইয়া দাঁড়ায় উমর ই বলে আমার অতীত আমি মুসলমান হওয়ার আগে কোরআন ধরার আগে আল্লাহকে চিনার আগে রসুলের দরবারে আসার আগে আমি এই মাঠের মধ্যে বকরি চড়াইতাম আমি বকরির রাখাল ছিলাম ছাগলের রাখাল ছিলাম কিন্তু আমার অবস্থাটা ছিল লাঠি ডান্ডা দিয়া ছাগল রাখতে পারতাম না ছাগল আমি আমার মনকে এখানে দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছি মন রে তুই তো ওই উমর আসলে যেই উমরের কথা ছাগল ভালো করে শুনত না আর আজকে মসজিদে নববীর নিম্বরে দাঁড়াইয়া কথা বললে যুদ্ধ করে উমরের সানিয়া বাহিনী কে এখান থেকে ডাইরেকশন দিয়েছে মুসল্লিরা জিজ্ঞাসা করেছে উমর কাকে ডাইরেকশন দিয়েছ কাকে কথা বলেছ কাকে হুকুম দিয়েছ তারা যখন যুদ্ধের ময়দান থেকে আসছে সকলে এগারো করে জিজ্ঞাসা করেছে ইমুক দিন শুক্রবারে মেম্বরে উঠে উমর তোমাদেরকে পরিচালনা করছিল তোমরা শুনছিল কিনা সকলে এক ব্যাগকে বলেছে শুনো শুনো আমি এই মাঠে আসার পরে আমার মনে পড়ছো এই কথা যে সাগল তোর কথা ভালো করে শুনতো না আর আজকে মদিনায় বূমিকম্প শুরু হইছে শুই নেন বালকুইয়া ভূমিকম্প শুরু হইছে উমর ই খাতের হাতে লাঠি লাঠি দিয়া মাটির মধ্যে বাড়ি দিয়া বলছে আমার মাটি সাথে সাথে থেমে গেছে ইতিহাস প্রমাণ করেছে আজকে পণ্ড বৎসর হয়ে গেল মক্কা মদিনায় কোনদিন ভূমিকম্প হয় বই রামার বুজুর গানে দিন বলেছেন কথা ভালো করে শুনত না আর আমি মসজিদে বৈশা চিঠি লিখছি মিশরের নদীর কাছে আমার চিঠি পাইয়া নদীর মধ্যে পানি আসছে আমি আমার মনকে জিজ্ঞাস করেছি মন ছাগল তোর কথা না আজকে কিসের বিনিময়ে মাটিকে হুকুম দিলে মাটি পাহাড়কে হুকুম দিলে পাহাড় তর্কতা শুনে নদীর পানিকে হুকুম দিলে নদীর পানি তর্কতা শুনে কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণে সেই কোরআনের বিরোধিতা হবে আমি আপনি জীবিত থাকতে এটা কি কোন মুসলমান সহ্য করতে পারে। জোরে বলেন পারে আমার ভাইরা এই জন্য বলতে চাই বাংলার মাটিতে যারা কোরআনের বিরোধিতা করে সরকারকে বলবো তাদেরকে তাদের মুখকে স্তব্ধ করেনা ভাইরা আমার ভাইরা নিশ্চয়ই এই মাফি আল্লাহ দরবারে কুবুল হয়েছে আমরা আশা করব। आशा करें कि आशा करब प्रति बस टर्मिन मीन अनुभव मुबारकबाद जरा सुनते अपन सकते मुबारकबाद दोर प्रार्थी अपना सकले दोआ करबेंपर दुआ करी जत दिन आसमान आसमान जगह जमीन जमीन जब्ला केबुलबई परसेंट मुसलमान नाम से जो चाष्ट्रेस अस्मान जोमीन आगात कर नाई हिफाजत कर जोरे बोलेंमीन সকলই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আসমানি জমিনি সকল বালাত থেকে আমাদের দেশকে হেফাজত করে মাঠ বড়া ফসল আল্লাহ যেন সকলকে গড়ে উঠাইবার আমাদের দেশের জিনিসপত্রের দাম বেড়ে গেছে আমার বইরা মানুষের দাম যখন কমে যায় জিনিসপত্রের দাম তখন বেড়ে যায় মানুষের দাম কমছে না বাড়ছে মানুষের দাম কমে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আমরা আল্লাহ পাক দরবার থেকে দূরে সরে গেছি এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বিভিন্ন ভাবে গজব আজাবের সংকেত দিচ্ছেন আল্লাহ যেন সকল গজব এবং আজাব থেকে আমাদেরকে হেফাজত করেন সকলে বলেন আমিনপুরের বাস টার্মিনালে এই বেহস্তের বাগানের ভিতরে বসে দাঁড়ায় আল্লাহ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আয় আল্লাহ যারা প্রথমে মধ্যখানে এবং শেষে আলোচনা শুনেছেন রাব্বুল আলমিনের কঠিন ময়দানে আমাদের সকলের জন্য করে ফেলেছি পাপের দিকে তাকাইলে জাহান্নামের আগুন সারা কিছু দেখি না তোমার দরবারে হাত উতাইতেও লজ্জা করে হার্লা রাব্বুল আলামিন তুমি মেহরাবান আয় আল্লাহ তুমি গপনার রহমতের আল্লাহ তুমি নিজেই বৌচলা তখন তুমির রহমত ঘোষণা অনুযায়ী তোমার সাহি দরবারে হাত উঠাইতে সাহস করেছি মা বদ মেহরবানি করে আজকের মা ফিলুচিলাই ওলামায় বেসরে বাগানের বান্ধব আমাদের কে সেরে কবরে শুয়ে মেহরবানি করে তাদের কবর রাজা মাফ করে দাও রাব্বুল আলমিন জানিনা এই যারা হাত উঠেছেন কার থেকে বিদায় হয়ে গেছে কার বাবা বিদায় হয়ে গেছে আজাব হয় তাকে মেহরবানি করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দা বুড়াল মা বাবার কবর কে জান্নাতের টুকরো বানায়া দা রাবুল সুস্থতার সাথে তাদেরকে নে হায়াত দান করো আল্লাহ রাবুল আলমিন জানিনা এই মসলিষে যারা হাত উঠাইছেন কোন আশায় কোন আশা নিয়ে হাত উঠাইছে মদগ কিসের জন্য হাত উঠাইছে মেহরবানি করে সকলের দিলের আসা করে দাও রাস টার্মিনালে যে সকল মালিক আয়ল্লাহ যে সকল ড্রাইভার যে সকল হেল্পার আয়াল্লাহ বাস পরিচালনা করে মাবুদ আয়ল্লাহ সকলকে ইসলামের উপর আমল করার তৌফিক দান করো রাবুল আলমিন এই বাংলার জমিনকে তুমি গজব এবং আজাদ থেকে হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ জামালপুরের প্রতিটি মানুষকে আসমানি জমিন বালামুসিবত কে হেফাজত করো আল্লাহ এই মাহফিল কে করে আগামী দিনগুলি তুমি আমাদের সকলের জন্যে শান্তির জিন্দিগি বানায় রাজি বানায় হাত উঠাইছে সকলকে সাহেবের ইস্পত বানায় আল্লাহ দিন এখা দিমি তুমি সকলকে কবুল করে নাও রাবুল আলমিন বাংলাদেশের মুসলমানের ইসলাম নিয়ে বেঁচে থাকবে নামে কোরআন বিরোধী আইন বাংলাদেশ থেকে তুমি উঠা ধাও রাবুল আলামিন যারা দেশ পরিচালনা করে তাদের দিলির ভিতরে রহমত ডুকায়া ধাও রাবুল এইখানে যারা হাত উড়ছে মা সকলকে তুমি সুস্বাস্থ্য দান করো কেউ যদি কোনো রোগ আক্রান্ত হয়ে থাকে তাকে তুমি শিফা দান করো আল্লাহ কঠিন কঠিন রূপ থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো রু রাবুল আলমিন ক্যান্সার থেকে তুমি আমাদেরকে বাঁচাই রাখো থেকে তুমি দুরারোগ্য বিধির থেকে তুমি আমাদের হেফাজত করো রাবুল আলমিন আমরা যারা এখানে হাত উঠেছি মাবুদ মৃত্যু পর্যন্ত দিনের উপর টৌতাকার তৌফিক দান করো আয় আল্লাহ কে জমানার নবী রত্নরে না করে জীবনে একবার হইল রাসুলের রোজার কিনারে দাঁড়াইয়া সালাম পেশ করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে সোনার মদিনাই নবী পাকের রোজা মুবার সালাম কোনো পৌছায়া দাও ربنا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمِ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمِ سُبْحَانَ رَبِّكُ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَسِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ